বুলবুলি। এটা হলো সেই সময়ের গল্প যখন চীনে রাজারা রাজত্ব করত এই রাজার এক সুন্দর প্রাসাদ ছিল আর সেই প্রাসাদের সবচেয়ে মনোরম জায়গা ছিল উদ্যান। সেই বাগানে ফুটত রং বিরঙ্গের ফুল এমন কিছু ফুল সেখানে ছিল যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না সেই বাগানে ঝোলানো ছিল ছোট্ট ছোট্ট ঘণ্টা বাগানটা এত বড় ছিল যে এক প্রান্ত থেকে দেখলে মনে হতো যেন সেটা জঙ্গলে গিয়ে মিশে গেছে সেই জঙ্গলে একটা নদী ছিল আর তার পাশে একটা গাছে এক বুলবুল বাসা ছিল বুলবুল এমন মিষ্টি সুরে গান গাইত যে শুনে সবাই মুগ্ধ হয়ে যেত এই রাজ্যের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে তাই দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসত লেখকেরা এই দেশ নিয়ে গল্প আমার রাজ্যের এটা কোন পাখি এর কথা তো আগে কোনদিন শুনিনি সে তার প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালো। মন্ত্রী এখানে এটা কার কথা লেখা রয়েছে আমাদের রাজ্যে নাকি একটা বুলবুলি পাখি আছে যে এত সুন্দর গান গায় আর তাকে আমাদের রাজ্যে নাকি সব থেকে সুন্দরী প্রাণী বলা হয়েছে কিন্তু আমরা এর কথা কখনো শুনিনি তো মহারাজ আমিও এই পাখির কথা আগে শুনিনি যাও ওকে খোঁজো আর বলো আজ সন্ধ্যায় যেন সবাই এসে আমাকে গান শোনায় যথা আজ্ঞা মহারাজ রাজার আদেশ পেয়ে প্রধানমন্ত্রী তখনই ছুটল ওপরে প্রাসাদের যার সাথেই দেখা হয় তাকেই জিজ্ঞেস করে কিন্তু কেউ বুলবুল পাখির কথা শোনেনি সে আবার রাজার কাছে যায়। মহারাজ আমি বলছিলাম যে এরকম হতে পারে যে সেই লেখক তার কল্পনা থেকে এই পাখির কথা লিখেছে আর বাস্তবে হয়তো এরকম কোনো পাখি নেই না জাপানের রাজা আমাকে এই বইটা পাঠিয়েছেন এই বইয়ে যা যা লেখা আছে তার কোনোটাই মিথ্যে নয় আমি বুলবুলি পাখির গান শুনতে চাই সন্ধ্যাবেলায় আমার সামনে হাজির করো না হলে কিন্তু সারা রাজ্যকে এর শাস্তি ভোগ করতে হবে প্রধানমন্ত্রীর আর কোনো উপায় নেই যার সঙ্গে দেখা হয় তাকেই পাখিটার কথা জিজ্ঞেস করে শেষে একটা ছোট্ট মেয়ের সাথে তার দেখা হয় একদিকে মন্ত্রী চললো সেই মেয়েটির সঙ্গে জঙ্গলে অন্যদিকে রাজার কাছে খবর পাঠালো যে পাখিটা পাওয়া গেছে দুজনে জঙ্গলের সেই জায়গাতে গেলো যেখানে বুলবুল পাখিটা গান করে বুলবুল পাখির গান শুনছে আপনি শুনলেন ওর গান ওর গান শুনলে সবাই সারা পৃথিবীর কথা বলে যায় এমন মিষ্টি গান আর কোনদিন শুনিনি সত্যি রাজামশাই খুব খুশি হবেন ওর গান শুনে আমার প্রিয় বুলবুলি পাখি প্রাসাদে চলো রাজা মশাই তোমার গান শুনতে চান এটা আমার সৌভাগ্য যে রাজা গান শুনতে চেয়েছেন আমি অবশ্যই যাব সঙ্গে নিয়ে তারা প্রাসাদে চলল প্রাসাদ খুব সুন্দর করে সাজানো আর প্রাচুর্যের ছটায় ঝলমল করছে রাজা সিংহাসনে বসে আছেন সভাসদ আর জ্ঞানীজনেরা সবাই উপস্থিত বুলবুল পাখির জন্য একটা বিশেষ সোনার দাঁড় রাখা রয়েছে বুলবুল সেখানে বসে গান ধরল অমন সুন্দর গান শুনে রাজার চোখে আবেগে জল এসে গেল আমি চাই আমার সোনার আংটিটা ওই বুলবুলির গলায় ঝুলিয়ে দিতে না মহারাজ আমার কিচ্ছু চাই না আমার গান আপনার ভালো লেগেছে সেটাই আমার পুরস্কার রাজা বুলবুল পাখিকে প্রাসাদেই থাকতে আদেশ দিল তার জন্যে একটা সোনার খাঁজা বানানো হলো তাকে দিনে দুবার আর রাতে একবার ওড়বার অনুমতি দেওয়া হলো। সাথে বারো জন সিপাই থাকবে আর তার গলায় লাল রঙের ফিতে বেঁধে দেওয়া হলো এইভাবে উড়তে বুলবুলের একটুও ভালো লাগে না বেশ কয়েক সপ্তাহ এরকম চলল একদিন একজন রাজাকে একটা বাক্স পাঠালো। তাতে বুলবুল নামটা খোদাই করা নিশ্চয়ই সে ঠিক আসল বুলবুলটার মতো মিষ্টি গলায় গান করে ওঠে গলায় একটা ফিতে বাঁধা যাতে লেখা জাপানের রাজার এই বুলবুল পাখিটি চীনের রাজার আসল বুলবুলের সামনে কিছুই না এই নকল বুলবুলকে দেখে সবাই মুগ্ধ কি অসাধারণ চলো দুজনকে একসাথে গান করানো যাক দুটো বুলবুল একসাথে গাইল কিন্তু শুনতে তেমন ভালো লাগল না কারণ আসল বুলবুল নিজের ইচ্ছে অনুযায়ী গাইল আর নকলটা তার ভেতরে যে গান দেওয়া হয়েছে সেগুলোই গাইল কিন্তু রাজা রাজামশাই এটা নকল বুলবুলির দোষ না তাকে যা শেখানো হয়েছে সে শুধু সেটাই গেছে তারপর শুধু নকল বুলবুলটার গান শোনা হল ওর গলা ঠিক আসল বুলবুলের মতো আর হীরের চমকে তাকে অপরূপ দেখাচ্ছে নকল বুলবুল অনেক গান গাইল কিছুক্ষণ পরে রাজা বলল যে এখন সে আসল বুলবুলের গান শুনতে চায় কোথায় গেল তাকে দেখেছে পেয়ে তারা বার বার তার গান শুনতে লাগলো আর বেজায় খুশি হলো দেখো বুলবুলিটাকে কি সুন্দর দেখতে আর কি ভালো গান করে ওকে দেখে কেউ কিন্তু বলতেই পারবে না নকল পাখি, কি জাপানের রাজার এই উপহার পেয়ে আমি অত্যন্ত খুশি মন্ত্রী, রবিবার একটা জলসার আয়োজন করো আমি চাই আমার পুরো দেশ এই মিষ্টি বুলবুলির গান শুনে আনন্দ পাক যথা মহারাজ পরের রবিবার বুলবুলির গানির আসুর বসলো সবার খুব ভালো লাগলো কিন্তু কেউ কেউ আসল বুলবুলির গান শুনেছিলবুলিকে রাজার শোবার ঘরে বিছানার পাশে রাখা হলো রাতে ঘুমবার আগে রাজা তার গান শোনে আর তার নাম দিয়েছে রাজ একটা ফিতে এই নাম লিখে তার গলায় বেঁধে দেওয়া হল এখন এই নকল বুলবুলিকে নিয়েও অনেক বই ছাপা হতে লাগল এর সুখ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ছিল এক বছর পরে রাজা আর তার সভাসদ্দের একটা গান মুখস্থ হয়ে গেল যে পাখি গান ধরে সঙ্গে সবাই গেয়ে ওঠে কিন্তু একদিন রাতে যখন নকল বুলবুলি রাজার জন্য পরীক্ষা করেছি এত বেশি গান করার ফলে এর ভেতরের সব তার ছিড়ে গেছে আর আমি যদি এটা ঠিক করার চেষ্টা করি তাহলে হয়তো বেশুরে বাঁচবে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা আর কখনো গাইতে পারবে না এই কথা শুনে রাজ্যের মানুষ হতাশ হয়ে পড়ল কারণ এই বুলবুলির গান তাদের আনন্দের উৎস ছিল পাঁচ বছর কেটে গেল রাজা অসুস্থ হয়ে পড়ল অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে প্রজারা রাজার আরোগ্যের জন্য প্রার্থনা করছে মহারাজ কিছু তো একটু মুখে দিতে হবে বলুন আপনার জন্যে কি আনবো রাজা কিছুই বলল না সে আরো দুর্বল হয়ে পড়েছে মনে হয় আর বাঁচানো যাবে না শ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে তার কিছুই মনে নেই শুধু এটা ছাড়া আমার প্রিয় বুলবুলি গান করো আমি তোমাকে কত পুরস্কার দিয়েছি তুমি এইটুকু করতে পারবে না কিন্তু বুলবুলি একটু নড়লো না এই সময় রাজা জানলার বাইরে থেকে গান শুনতে পেল একটা আশার আলো যেন রাজার মুখে খেলে গেল কিছুক্ষণ পরে রাজার মনে হলো যেন জানলার বাইরে এক ঝলক একটা পাখিকে দেখতে পেল সে চোখ খোলার চেষ্টা করলো আর দেখল আসল বুলবুলি তার জানালায় বসে আছে সেই গান করছে তুমি ফিরে এসেছ আমার প্রিয় বুলবুলি গাও আরো কিছুক্ষণ গান শোনাল শুনতে রাজার আনন্দ বাড়তে লাগল মনে হল ধন্যবাদ তোমাকে আমার প্রিয় বুলবুলি তুমি কেন চলে গেছিলে কিন্তু আজ তুমি ফিরে এসে আমাকে নতুন জীবন দান করলে এর প্রতিদান আমি কিভাবে তোমায় দেব মহারাজ আপনি আমাকে পুরস্কার দিয়েছেন মনে আছে প্রথমবার আমি যখন আপনাকে গান শুনিয়েছিলাম আপনার দু চোখ জলে ভরে যায় বলুন এর থেকে ভালো পুরস্কার আর কি হতে পারে বুলবুলি আরেকটা গান গাইল আর সেটা শুনে রাজা ঘুমিয়ে পড়ল তাকে দেখে মনে হচ্ছিল যেন কত যুগ পরে সে এমন শান্তিতে ঘুমোচ্ছেন পরের দিন যখন রাজার ঘুম ভাঙল তখন জানলা দিয়ে সূর্যের আলো পড়েছে বুলবুলি তার পাশে এসে বসেছে রাজাকে এখন অনেক সুস্থ বলে মনে হচ্ছে তুমি আমার কাছেই থাকো আমার প্রিয় বুলবুলি যখন গাইতে ইচ্ছা হবে তখন গান করো আমি আর কখনও জোর করব না না, মহারাজ আমি প্রাসাদে থাকতে পারবো না আপনাকে দেখতে ইচ্ছে করলে আমি চলে আসব। আমি পাশেই একটা বাসা বেঁধে থাকবো আমাকে দেখতে ইচ্ছে করলে আমি এসে গান শুনিয়ে যাব যে গানটা আপনি বলবেন আমার গানের মাধ্যমে রাজ্যের সব কথা আপনাকে জানাবো কিন্তু আপনাকেও একটা কথা দিতে হবে নিশ্চয় বলো তুমি যা চাও আমি আমি তাই করব। আপনি কাউকে কথা বলবেন না যে রাজ্যের খবরাখবর আমি আপনাকে দিই ঠিক আছে আমি রাজি এই কথা বলে বুলবুলি উড়ে গেল রাজা বুঝল কোনো পাখিকে খাঁচায় আটকে রাখা ঠিক নয় তাদেরও নিজের মতো করে বাঁচার অধিকার আছে কেউ কাউকে দাস করে রাখতে পারে না আর পাখিরা খোলা আকাশে উড়ে গাছের ডালে বসে গান সব থেকে ভালো লাগে ওখানেই তাদের আসল বাসা প্রাসাদে নয় বা চার দেওয়ালের মধ্যে নয় যেখানে মানুষের বাস কিছুক্ষণ পরে যখন মন্ত্রী রাজাকে দেখতে এলো। দেখে রাজা আর বিছানায় শুয়ে নেই জান্নার পাশে দাঁড়িয়ে হাসছে প্রধানমন্ত্রী তক্ষণি সব্বাইকে সুখবরটা জানাতেই রাজ্য জুড়ে খুশির জোয়ার বয়ে গেল